বোকাদের রাজ্য কোনো একদিন দূরেই একটা বোকা রাজা আর তার মন্ত্রীরা রাজা মশাই আমরা কি এরকম একটা আইন বানাতে পারি না যে যখনই আপনি ঘুমাতে পারবেন না প্রত্যেকবার রাজ্যের সবাই মিলে তখনই আপনাকে ঘুম পাড়ানি গান শোনাবে কি বলেন মহারাজ প্রজারা নালিশ করছে যে খাবারের দাম অনেক বেড়ে গেছে শুধু ধোনিরাই খাবার কিনতে পারছে তাই যে মন্ত্রী এ বিষয়ে তোমার কি মতামত আমার মতে সমস্ত খাবারের দাম শুধুমাত্র একটি কয়নের সমানই করে দেওয়া উচিত অপূর্ব আইডিয়া হ্যাঁ! তাহলে কি বক্তব্য মহারাজ আমি তো মনে করি যে আপনি বাকি রাজাদের থেকেও অনেক মহান আমাকে এমন কিছু বলো যেটা আমি জানি না আচ্ছা আমি ভাবছিলাম বাকি সাধারণ রাজাদের মতো একই ভাবে আপনার রাজত্ব চালানো উচিত হচ্ছে না তাই আমরা কেন দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে না। আইডিয়াটা খুব পছন্দ হয়েছে আর খুব তাড়াতাড়ি আইনটি চালু হয়ে গেল এবং সবাই এটা ভেবে চিন্তায় পড়ে গেল যে যদি তারা রাজার কথা না মানে তাহলে রাজামশাই তাদের কড়া সাজা দেবেন তাই ব্যবসা বাণিজ্য রাতে শুরু হলো আর প্রজারা নতুন জীবনধারার প্রতি তাড়াতাড়ি অবাক হলেন আশ্চর্য এখনো এত আলো থাকা সত্ত্বেও রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না হয়েছে বলে মনে হয় আমি জানিনা গুরুদেব অন্ধকার ঘনিয়ে এলো আর তারপর খুবই অবাক হয়ে গেল দেখে যে লোকজনরা তখন বাড়ি থেকে বেরিয়ে আসছে ওরা কি সারাদিন সবাই ঘুমিয়েছিল स्वाओ साधु बग्रही एटाते राज्य चलते हे मा एक ना राज्य राते क्यों चले दिन क्या घुमो এখানে যাই কিনুন না কেন সব কিছুর দাম মাত্র একটি কয়েন চলুন এখানেই থেকে যাই এটা মনে হয় বোকা রাজ্যের আরেকটি আইন তাই আমাদের আমি গেলাম শিষ্যটি ওই রাজ্যেই থেকে গেলো আর খুব শীঘ্রই তাদের সাথে অভ্যস্ত হয়ে পড়লো সে যত সম্ভব ততটা খাবার খেয়ে খুব তাড়াতাড়ি অনেক মোটাও হয়ে গেল অসাধারণ এই জায়গার সম্বন্ধে চোরের ভাই রাজার কাছে দেখা করতে গেল হে মহামান্য আমি এর ন্যায় বিচার চাইতে এসেছি আমার ভাই যখন তার কাজ করছিল তখন একটা দেয়াল ভেঙে তার চোট লাগে আর দেয়ালটি ছিল বণিকের বাড়ির বনিককে তলব করা হলো এবং তিনি রাজসভায় এসে খুবই অবাক হলেন লোকটা বলছে যে ওটা তোমার দেওয়াল ছিল যেটা কিনা ওর ভাইকে আঘাত দিয়েছে এটা কি সত্যি রাজা দেওয়ালটি আমার বাবার আমলে তৈরি সেটি চোরের গায়ের উপর ভেঙে পড়েছে আর এতে আমার কিছু করার নেই এর মানে তোমাকে শাস্তি পেতে হবে কারণ দেওয়ালটি হলো তোমার ই বৃদ্ধ এক ব্যক্তি তুমি কি এই বণিকের দেওয়াল বানিয়েছিলে যদি তাই হয় তাহলে একজন সাধারণ মানুষের ক্ষতির জন্য বুঝলে। কিন্তু আমি এই ছিল যে আমার সামনে উপরে উঠান আমা করছিল আর তার পায়ের নূপুর আওয়াজ করছিল যেটা আমাকে অমনোযোগী করে দিচ্ছিল ও আমরা অবশেষে অপরাধীকে খুঁজে পেয়েছি কারণ উনি দেওয়াল বানানোর সময় আপনি ওনাকে পায়ের নুপুরের আওয়াজে বিরক্ত করেছেন দেওয়াল ওই দেওয়ালটি এখন ভেঙে একজনের ওপরে পড়ে গেছে আর তিনি আঘাত পেয়েছেন যে কিনা নিজের কাজ করছিলেন মসাই আমার মনে হয় আরো জটিল হয়ে যাচ্ছে ওই স্বর্ণকারকে এখনই ডেকে নিয়ে এসো তো ওই স্বর্ণকারকে রাজার সামনে আনা হলো আর তিনি অবাক হয়ে গেলেন যখন একটি লোকের আঘাতের জন্য তাকে দায়ী করা হলো আচ্ছা তোমার মনে হয় না তুমি যেটা করেছো সেটা ভুল ছিল তোমাকে বাবসায়ীকে ডেলিভারি দেওয়ার ছিল আর আমি তো আর তাকে এড়িয়ে যেতে পারি না তাই না রাজা জিজ্ঞাসা করলো সে ব্যবসায়ীটি কে ছিল স্বর্ণকারটি প্রথম বণিকের দিকে ইঙ্গিত করলো যাই হোক শীঘ্রই আদেশ দিলেন আর শেষে ওতে বসার মতো একমাত্র যোগ্য ব্যক্তি নির্বাচিত হলো সেই মোটা শিষ্যটি তারা ওকে রাজসভায় নিয়ে এলো যেখানে তাকে সবকিছু বলে বোঝানো হলো সে তো ভয় পেয়ে গেল সেই সাধুকে ডাকতে লাগল গুরুদেব সবকিছু খুলে বলল এবং সেই সাধু ওপরের দিকে তাকিয়ে হাসলেন রাজা মশাই আমি কি আমার শিষ্যের স্থানটি পেতে পারি মহারাজ শিষ্যটি এবার বুঝতে পারলো তার গুরুদেব কি করতে চাইছেন না মহামান্য আমাকে ছুটে ফেলুন আমি অনুযুক্ত ছিলাম কি আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলার করে হয়। তারা দুজনেই ঝগড়া করা শুরু করল রাজাকে হতবাক করে দিয়ে ও তোমরা দুজনেই কেন এভাবে পড়ে যেতে চাইছো আহ রাজা মশাই আপনি জানেন না দক্ষিণের উঁচু জায়গাটি আসলে একটি খুবই বিশেষ জায়গা যদি ওখান থেকে ছুঁড়ে ফেলা হয় তাহলে মানুষেরা ওই পাহাড়ের সর্বশক্তিমান পরিশীর্বাদ প্রাপ্ত হয় যে কিনা সব ইচ্ছা পূরণ করে আর প্রচুর সম্পদ আর শক্তির অধিকারী বানিয়ে দেয় পুরো দুনিয়ায় রাজ করার জন্য কিন্তু নিয়মটি হলো যে একজন মানুষকে অন্য কোনো মানুষ দ্বারা ছুঁড়ে ফেলতে হবে রাজা খুবই আশ্চর্য হয়ে গেল সে কোনোভাবে এই দুজনকে হতে দিতে না। তাই সে সাধুকে আদেশ দিল তাকে ও তার মন্ত্রীদেরকে বাদ থেকে ফেলার তোমার কি আমাকে মন্ত্রীদের বোকা মনে হয় যে তোমাদের কেক নিয়ে আমি পালিয়ে যেতে দেব কখনোই না আমাকেই বরং ওখান থেকে ফেলা হবে ও আর আমার প্রিয় মন্ত্রীদেরও চাপিয়ে দেওয়া হলো সাধু ট্রলিটি ধাক্কা দিলেন আর রাজা চিৎকার করে উঠলো ওরা পাহাড় থেকে পড়ে যাচ্ছিল আর ও চিৎকার করে বললো তারপর পাহাড়ের উপর থেকে তারা জালের উপর পড়ল যেটা সাধু আগে থেকেই জানিয়ে রেখেছিলেন ওখানে ওরা জালের মধ্যে আটকে গেল যেভাবে মাছ জালে এসে আটকে যায় কোথায় ওখানে কোনো ইচ্ছা পূরণের পরি দাঁড়ান আমরা একটা বড় ভুল করে ফেলেছি যখন আমি ক্ষমতায় ছিলাম আমি আমার বোকা বোকা সিদ্ধান্ত গুলোর ব্যাপারে একেবারে ভেবে দেখেনি আমরা সত্যি খুব তাই দয়া করে আমি আপনাকে আর আপনার শিষ্যকে এই রাজ্যের নতুন রাজা করতে চাই শিষ্য সাথে সাথেই রাজি হয়ে গেল সাধু প্রথমে একটু ইতস্তত বোধ করলেও সেও পরে রাজি হয়ে গেল রাজ্যের প্রজারা নতুন রাজার খবরে খুবই উল্লসিত হয়ে পড়ল আর সবাই খুব খুশি হলো। প্রথমেই আমি যেটা করব সেটা হল এই বোকা নিয়ম তুলে দেব আর পর দিন দিন থাকবে আর রাত রাতই থাকবে আর তারপর আবার রাজ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেল শিষ্যটি বোকা ছিল তাই সাধুর কথা অগ্রাহ্য করেছিল কিন্তু তারপর চোখের সামনেই যা হচ্ছে বিশ্বাস না করে দূরদর্শী হবার সিদ্ধান্ত নিল